সারা প্রথমে আমার বল উচিত যে আমি শুদ্ধ বক্তা আছি এর ঘোষণা হল কিন্তু আমি যদি না বলি যে আমি শুধ শুদ্ধ ভক্তদের চরণ রেণু প্রার্থী আমি শুদ্ধ নয় তাহলে আমি আরো বেশি অশুদ্ধ হব তো আমার এই জীবনে মহার সৌভাগ্য হল যে আমি সুযোগ পেলাম শ্রী প্রভু মাহাদ সেবা খেতে তিনি হচ্ছেন পথিত পাবন এবং মাদশ পথিত সে উপরে তার কৃপা বৃষ্টি চিন চিন্ত তার জন্য আমি আভারে আছি কৃতজ্ঞ আছি কিন্তু ঠিক হবে না আমি যদি স্পষ্টভাবে বলে না যে আমি শুদ্ধ নাম ক্র দাদি পারায় কিন্তু আমার আশা আছে এবং ভরসা আছে যে আমি যদি চেষ্টা করি সেগুলোপা দেয় যে দেশগুলো পালন করতে। শিল্পের মনে ওই সাধু গুরু এবং সাহস অনুসারে টপাত নতুন মনগড় জিনিস সৃষ্টি করেন না প্রপাত তারপর বলেন যে আমি নতুন জিনিস দিচ্ছি আমি যা পেলাম সাধু গুরু এবং শাস্ত্র থেকে সেটা আমি অনুদয়া দিচ্ছি শুধু বাবা বলেছেন যে আমার কাজ পিয়নের মত পিয়নের কি কাজ পিয়ন্ত থেকে তাকে নিয়ে অনলোকদের পোশায় দেন তো ভাবে শুধু প্রবর বাবা বলেন যে আমি যা পাইছি আমার পরমা রাধ্যা গুরুদে শুরু ভক্তিশাকর তার শ্রী কাছ থেকে আমি যা পাইছি তা আমি চেষ্টা করছি তার আদেশ অনুসারে আমি সেই শেখরছি সেই কথা সেই উপদেশ সেই প্রেম করছে তো সম্ভবত আপনারা সবাই জানা যে যুব অবস্থায় শিরপ উপ প্রথম শাখা থ শিলভক্ত ছিলেন সরাসরি ঠাকুরের সাথে তো সেই সময় প্রভুপাত নব বিবাহিত সেই অসংখ্য লোকদের মধ্যে একজন যুবক ছিল কলকাতায় কত লোকজন আছে এখন তো দেড় কোটি প্রায় সময় এতেও ছিল না সেই সময় ঠিক মতো জানে না কিন্তু কম না তো কলকাতার মধ্যে অভয় চরণ তার নাম ধরে না অভয় চরণ তো একজন তো তার বন্ধু অভয় চরণ দেয় একজন বন্ধু নরেন্দ্রনাথ মালিক বারবার জ করে অভয় চরণকে বলেছেন তো এই খুব ভালো তার দর্শন করা উচিত তারা তার অবির্ভাব একটি শুদ্ধ বৈষ্ণব পরিবারের পরিবারের জন্য তার পিতা গড় মহানদের এবং গড় মহানে খাপড়ের দোকান ছিল কিন্তু বেশিরভাগ সময় ওই দোকান বন্ধ করেন ও ঠাকুরের সেবা করতেন তো এই গড় থেকে ছোট কৃষ্ণ ভক্তি শিক্ষা দিলেন তো খুব ছোট ভয়ে আসে অভয়ার জন্য অভয়ার ছোট ভয় আসে অভয়ের জন্য এই কলে শিক্ষক শিক্ষকের শিক্ষা ব্যবস্থা করে এবং অভয়ার মা একটু অভিযোগ করবে দণ্ড শেখা থেকে কি হবে ভালো হবে তার অঙ্ক পদার্থ জ্ঞান ইংলিশ এইসব জ্ঞানের শেখার জন্য একটু টিউট রাখা কিন্তু গর্মহান আমার ইচ্ছা আছে যে এই চলে রাধারণের সুতভক্ত হবে তো গৌনহান খুব সরল ছিলেন এবং ভগবান কৃষ্ণের অন্তরঙ্গময়া শক্তির দ্বারা গৌনহানদের একটু চিন্ন না যে তার আবিরভাগের আগে থেকে এই মহাপুরুষ যা আমার ঘরে আমার ছেলে রূপে আসলেন তো তিনি আগে থেকে নিত্য শুদ্ধ রাধা কৃষ্ণ আছেন তো গৌ মহান তো বুঝেন তার ইচ্ছা ছিল শুদ্ধ ভক্ত হবে কিন্তু যে শুদ্ধ ভক্তদের গুরু আগছেন সেটা জানেন না আগে থেকে প্রপাত শুদ্ধ ভক্ত এক একবার প্রপাত বলেন যে আমি কর ধে এবং কৃষ্ণা আমাকে বললেন এই যে আমি কৃষ্ণের কথা কথা স্বীকার করতে প্রস্তুত ছিল না উদ্ধার আমি কৃষ্ণকে বললাম যে আমি কি কিভাবে প্রচার করব বিশেষ করে এই সময় লোক তোর সব পাপি তাপি হয়েছে তো আমি কিভাবে প্রচার করতে পারি তো কৃষ্ণা আমি তোমার সাথে আছি আমি শব্দ কষ্ট করব তুমি যাও প্রচার করো আমি সব কিছু সম্পাদন করো তারপর তারপর আমি কৃষ্ণের আগ্রহ পালন করতে উদার্থ গরমোহন রীতি ছিল তো প্রতিদিন কমপক্ষে পাঁচ জুন প্রসাদের জন্য নিমন্ত্রণ করে বিশেষ করে সাধু জন্ম নিমন্ত্রণ আসলে এই তো হাস্তদের ধর্ম যে নিজে প্রসাদ সেবা করা আগে নিজে প্রসাদ সেবা আগে তো থেকে আহ্বান কর তো কোনো ক্ষুধার্থ লোক যদি तो তো আসুন के ক্ষুধার্ত হবে আগে এবং পরে যদি কিছু तो থাকে গৃহস্থ ধর্মের এই অংশ আরো অনেক রীতি আছে তো গৌহান তা অভ্যাস ছিল প্রতিদিন পাঁচজন বিশেষ করে সাধুজনকে নিরাঞ্চন করেন এবং ওই প্রসাদ দেওয়া পরে দুষ ভাইকে প্রার্থনা করেন যেন তারা আশীর্বাদ দেবেন যাতে এই চলে আমার চলে রাধা রানের সুন্দর ভক্ত হবে তো প্রভুপাত দেখলেন ওই সাধু তো কি রকম সাধু আছে মানে বাবা ঘরে নিকটের বাসী একজন পড়শী ছিল গৃহস্থ থার পোসা চল সকলবেলা গেল খাপ বাইরে যাওয়া এবং বিক্ষ মান ওই সন্ন্যাসী খাপো পরে সন্ন্যাসী যেম তো বৃক্ষ প্রার্থনা সন্ন্যাসী চলে কিন্তু সন্ন্যাসী পোশাক পরে অভিনয় করে আমি সন্ন্যাসী আমাকে দীক্ষা দাও এবং এইভাবে তা গৃহাস্থ জীবন গৃহা চলায় কি এবং প্রভুপা দেখেছেন যে অনেক সাধু গঞ্জা ব্যাংক প্রয়োগ করে সেই জন্য প্রতি বিশ্বাস ছিল না এইসব সাধুকে তার যখন অভয়কে উৎসাহী করতে ওই সাধুর খাচ্ছে যেতে তখন প্রি চলেন না এই সাধু সাধু আমি অনেক সাধু দেখেছি এইসব পাওয়া যায় এই রকম বিশ্বাস করতাম তখন একবার আমার সেই কাল সবচেয়ে প্রিয় বন্ধু একবার আমাকে সেটা প্রভুপা কিছু বয় গেল বলেন যে আমি লন্ডন গেছি এবং সেখানে কিছু হরিকৃষ্ণা ভক্তদের সাথে সাক্ষাৎ হল এবং ওনারা আমাকে কিছু বই গেল খুব ভালো বয় আছে তো আপনি নেন তুমিও ন এবং পড়ো আমার বন্ধু আমাকে আমি না আমি জানি এইসব ভারতের গুরু এইসব বন্ধ সব চিতা বদমাস দেখতে চাইলাম আমার বন্ধু খুব নিরশ ছিল কিন্তু তার শু এক বছর পরে আমি আবা সুযোগ পেয়েছি প্রভে এই বই পড়তে এবং খুব ভালো লাগেছি তবুও আমার বিশ্বাস ছিল মানে লেখা তো ভালো আছে কিন্তু এইসব সুন্দর কথা পালন কালী লোক আছেন কি না আমার সন্দেহ হচ্ছে তবু আমি ভাবছিলাম যে উচ্ছেদ আছে তার মন্দিরে যেতে দেখতে এই আদাস এই হরি কৃষ্ণ ভক্তগণ পালন করে কি না দেখতে চাইলাম ভাবছিলাম যে মুখে এইসব কথা বলে কিন্তু আচরণ করে না তাহলে বুঝতে পার যে সাধন কিন্তু তারা যদি এই কথা অনুসারে তার জীবনে যদি এই কৃষ্ণ ভক্তি করে তাহলে আমিও তার সাথে সাথে মানে আমি এই কৃষ্ণ ভক্তি জীবনে ছিল মন্দিরে গিয়ে দেখলাম যে ভক্তরা খুব যত্নের সঙ্গে খুব গম্ভীরতার সাথে কৃষ্ণ ভক্তি জীবন জাপান খাওয়াদের অবিশ্বাস ছিল কিন্তু নরেন্দ্রনাথ তার প্রিয় বন্ধু এই যে বিশ্বাস ছিল যে খুব জোর করে প্রবুপালকে নিয়ে তার হাত ধরে টুপারকে নিয়ে নিয়ে গেছে এবং সেই সাধু তার নাম ছিল শিব ভক্তি সিদ্ধান্ত সারস এম সাধন গঞ্জ সাধু ছিল না শি বারী দেবী দরে তাস মানে রাধা রা নিয়ে প্রিয় প্রতিনিধি ছিলেন এবং আছেন তো নরেন্দ্রনাথ এবং অভয় দুইজন ওই গৌরিয়া মাঠে শ্রী সময় গৌড়িয়া মাঠে ঔতদিন ভাড়া বাড়ি মন্দির আর থালেকের উপরে গিয়ে দুইজন ওই সাধুর চরণে ধন্যবাদ করেন ও ভয়া অবিশ্বাস ছিল যে ওই সংস্কৃতি দাসনফে দণ্ডবাদ প্রণাম করেন তো ভক্তি শ্রী ধান সরাসরি ঠাকুর কি বলেন সেই তো আপনারা একটু বিচার করুন যে ওই সাধনা আছে তো লোকদের থেকে জিজ্ঞেস তো তুমি কে কই থেকে আসছ কি করছ এইসব তো ভক্ত ঠাকুর সাধারণ নর্দা লঙ্ঘন করে ওই উঠ আগে আদেশ তোমরা শিক্ষিত যুবকের তোমাদের উচিত কৃষ্ণ ভক্তি প্রচার করে বিশেষ করে বিদেশে প্রচার করে তো প্রতিদিন অনেক লোক ভক্ত শ্রী রঞ্জ সাহায্য কথা এবং অনেক অপরিচিত প্রত্যেক দিন ল অপরিচিত আসত কিন্তু বিশেষ করে অভয়কে অভয় অপরিচিত অপরিচিত চক্ষু দানি দিল যে জন্মে জন্মে প্রবশে ভক্তি ঠাকুর এবং আমাদের পরমানন্দ গুরুদেব শিব প্রুপাদের মধ্যে সনাতন সম্বন্ধ আছে সেজন্য শিব ভক্ত সিদ্ধান্ত সরাসরি অভয় স্বয়ং দেখলেন তখনই আদর্শ প্রচার তাদের মধ্যে সম্বন্ধ যে ভক্তি শ্রী রামচয় ঠাকুর যুগে যুগে মহাপ্রভুর বাহী প্রচার করে জানে আসেন এবং তার অনুসরণ করে আমাদের অভয় ছাড়া রামরিন্দ ভক্তিভাই প্রচার করে তো এই হচ্ছে তাদের সনাতন সময় এবং আমরা সেভাগ্যবান হবে আমি যদি এই ভক্তিমিন ধারা। যোগদান করি আমি যদি এই রকম মহা মহা মহা মহা মহা ভগতের এই টু কৃপা দেশ যদি পাইতে আমাদের জীবন সফল হবে ধন্য হবে তো আমাদের আচ্চার্য চরিত্র কি রকম আছে সেটা বর্ণনা যায় না অনেক কত অঘন এবং অনেক কত মহান এটা বুঝে কঠিন আছে এইবার আসছিল ভক্তি শ্রীকানন্দ সরাসরি এই এইরকম সবার অনেক লোকের মধ্যে বলেছেন যে আমি বলছি এবং আপনিও শুনছেন কিন্তু আমাদের মধ্যে একটা কাক চলে যাচ্ছে ই মহান আমরা তা চিত্তবৃত্তি থেকে কত দূরে আছে কিন্তু আমাদের আশা আছে যে এইসব মহান আচারে আসেন কলি যুগে অন্ধকারে ক লোকের প্রতিভা নিয়ে আমাদের উদ্ধার করত আগে বল যে হইত আমার অভিনয় থেকে আপনারা বঞ্চিত হন এবং আপনারা মনে করেন তো আমি শুদ্ধ কিন্তু আমি জানি আমার হৃদয়ের অবস্থা আমি জানি যে আমি ত্রিশ বছর ধরে বৈষ্ণব ধর্ম পালন করা অভিনয় এই এইখানেও আমার হৃদয়ে কাম ক্রোধ রোধ ইত্যাদি খুব প্রবল ভাবে এখানেও আছে তবু আমার বিশ্বাস আছে এবং আশা আছে যে আমি প্রতিপাদে চিত্তবৃত্তির থেকে এই তো দূরে থাকলেও আমি যদি চেষ্টা করি তা কৃপা পরিবেশন করতে। তাহলে এমনি অবসর আমাকে ভুল করবেন তো এটা আমাদের আসা অনেকেই আমার কাছে এসে জিজ্ঞেস করার আমরা কিভাবে সাধনার জীবনে আসল ভক্তি ভক্তিতে প্রবেশ করতে পারে আমরা চেষ্টা করছি ভক্তি করতে। তবেও আমি মনে করে যে আমরা কিছুই প্রগতি করতে পারছি না তো আমি কি রকম উত্তর দিতে পারি কারণ আমা অবস্থা এই কিন্তু নামে বিশ্বাস করতে হবে এবং বিশেষ নাম মানে কৃষ্ণ না কৃষ্ণ নাম করতে হবে কবি কানে নাম রূপে কৃষ্ণ অবথা নাম হইতে হই সব জগতের নামে বিশ্বাস করতে হবে যে আমরা যদি সারা জীবনে নামে বিশ্বাস করে এবং নাম জপ করে তাহলে নামে কৃপায় আমাদের উদ্ধার হবে এবং বিশেষ করে আচার্য গণের কৃপায় আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা অনুপযোগী হলে আমরা যদি চেষ্টা করি তাদের সেবা করতে তাদের উপদেশ অনুসারে গুরু সাধু এবং শাস্ত্র অনুসারে কৃষ্ণ ভক্তি করতে যদি চেষ্টা করি তাহলে আমাদের মহান মহান আমাদের অবসর সহায়তা করবেন কৃষ্ণ সাম সহায় করবেন তৈরাম শব্দুক্ত ভাজামি বুদ্ধিজন্থম জিনিস শ্রীকৃষ্ণ বলেন যে আমার ভক্ত সারা করে অনন্য আশ্চিন্ত এই যেন উপাস তেশাং রীত বিয়ুক্তান যোগ ক্ষেম বহান্য শ্রীকৃষ্ণ বাবা গীতায় বলেন যে আমরা যদি অনন্য মানস চেষ্টা করে শ্রীকৃষ্ণের সেবা করতেন তাহলে কৃষ্ণ আমাদের সাহায্য করবে এত কালিকা মন চঞ্চল থাকে এবং দূষিত হয় কিন্তু আমরা দূষণ মুক্ত হতে পারি আমরা যদি বিশ্বাসের সাথে হরিম করে এবং বৈষ্ণব সেবা করে নামে রুচি নামে রুচি হতে হবে এবং বৈষ্ণব সেবা করতে হবে এবং জীব এই দয়া মানে প্রচার করতে হবে এই চীনের দ্বারা আমাদের জীবন সফল হবে কৃষ্ণ ভক্তি তো এই কৃষ্ণ ভক্তি পন্থা খুবই আছে খুবই এই কৃষ্ণ ভক্তি পন্থা হচ্ছে বাস্তবিক বস্তু সেই জন্য দেখা যায় প্রকট আছে যে অনেকে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি পন্থ গ্রহণ করেন প্রভূপা বলেন যে আমি মনে করাম যে আমেরিকায় গেলে আমি যদি প্রচার করি মাংসাহ বর্জন করে সব রকম নেশা বর্জন করে অবৈধ স্ত্রী সংজ্ঞা বর্জন করে এবং যোগা ইত্যাদি ওই রকম মনে আমি প্রচার করব আমি আরেকক্ষ লোক আমাকে বলবেন স্বামীজি সেই জাহাজে আপনার নিজের দেশে প্রয়োজন তো প্রভুপাল মনে করেন যে আমি স্পষ্টভাবে প্রচার করব তো কেউ গ্রহণ করবেন ভূপাত যখন সার্বপ্রথমে নিউ ইয়র্কে ছিলেন তার একজন বন্ধু সহায়ক কেউ চলেন তো সেখানে এই ভূপাদের আগমনের আগে একজন বেঙ্গালী রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী ছিল এবং প্রৌপাদে খুব সংখ্যার সংগ্রাম দেখে তো শ্রী রামকৃষ্ণ মিশন কিছু তার হিতের জন্য স্বামী আমি জানি আমি অনেক বকচা এখানে আমেরিকা আছি এবং আমি জানি আপনার হিতের জন্য আমি বকচ আমি জানি যে আপনি অজীবন শুধু বৈষ্ণব কিন্তু এই দেশে প্রচার করতে গেলে তো মাংস মাছ আন্ডা এইসব কিছু খেতে হবে এবং যাতে তার পছন্দ হবে তো সাথে সাথে কিছু মদ খেতে হবে এবং এই রকম পরলে তো কেউ আপনাকে এই সমান দেবে না তো আমার মত সৎ করতে হবে এবং আপনি ওই ভারত ভারত ভারতীয় লোকের মত হাতে খানপাত বলেন যে না হবে না আমি দিন ছেড়ে শুদ্ধ কৃষ্ণ প্রসাদ সেবা করবে হাত দিন আমি কখনও এই বৈষ্ণব প্রসাদ ছাড়ব না আমি সারি পড়াবো ওই বিকেলানন্দের স্বামী তখন সেটা সম্ভব হবে না সম্ভব না হওয়ায় আমি চেষ্টা করব এবং চেষ্টা করার মাধ্যমে আমি যদি মারাই যাব ঠিক আছে কিন্তু আমি কখনো গুরু আজ্ঞা চলব না তবে এইভাবেও আমরা যখন সর্বপ্রথম এই বাংলাদেশি বেলা দেখলাম যে অনেকেই কেতনে অকৃষ্ট আছেন কিন্তু বাংলাদেশি হিন্দুদের আছে মানে অনুরাগ আছে চেতনের জন্য কিন্তু কি মুখে হারে বহন মাছের জল তো আমার খুব কেতান করি তো হয়ে খুব আহত হয়ে তো কিছু মাছ খাওয়ার উচিত তারপর আমরা আরো শক্তি পাবো খেতান করার জন্য এবং দেখলাম অনেকেই নাম বিক্রি করে অনেক দল যদি না আসে তাই খুব রাগ করে এই দুই ঘন্টা হয়ে গেল অনেক সময় হয়ে গেল দুই ঘন্টায় আমরা দেরি সিগারেট সেবা বা পারিনি তারা অনেক গ্রুপ আসেন অনেক দল আসেন তারা পিছনে গিয়ে এবং অনেক বৈশাখ আছে প্রস্তুত আছে এই বা করতে না বেরিয়ে শুদ্ধ আছে সেজন্য সিগারেট সব কিছু অনেক ওই যে কি বলে খাব বাবা তো সেই সময় খুব কম আমাদের কথা শুনেছেন মানে প্রচার করতে গেলে লোকে খুব সমাগম হল এবং লোকের জয় জয় তল এবং মাদানিতে কিন্তু লোকদের জীবনের মধ্যে পরিবর্তন হবে না খুব কমছে এখান দেখা যায় যে আস্তে আস্তে নৌকেরা বুঝাচ্ছে উপদেশ আছে যে বৈষ্ণব হতে হলে তো জীবন জীবনযাপন করতে হবে এবং এই জন্য প্রতিদিন ওই শুদ্ধ বৈষ্ণব সমাজের সংখ্যা বাড়ছে এই কারণ বাংলাদেশে হিন্দুরা মধ্যে জাগরণ হল যে বৈষ্ণব তো যুগ হিংসক হতে পারে না বৈষ্ণব তো বেবিচার হত্যা পারে না বৈষ্ণব তত্র হত্যা হবে এইসব অপর সম্প্রদায়ের যা আছে তা প্রভাব ধীরে ধীরে ক্ষমে যাচ্ছে কারণ আমাদের প্রচারে আমরা কম্প্রোমাইজ আমরা আপোষ করি আমরা অনেকে মনে করে যে আমাদের গুরু ভগবান আছি সেটা আমরা না আমরা বলে গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি তো যারা মনে করে গুরু হচ্ছেন সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ ধরিত সাক্ষাৎ ধরিত সমাজ তো হারে অভিন্ন গুরু কি ভাবে কারণ উক্তি কিঞ্চুপ্রিয় এই কারণ তিনি ভগবানের কবি প্রিয় সে জান ভগবান থেকে ভগবানের কিন্তু সম্পূর্ণভাবে অভিন্ন গুরু তো জগতের সৃষ্টিকার তো হচ্ছে না তিনি ভগবানের খুবই প্রিয় প্রতিনিধি সেভাবে কৃষ্ণ থেকে অভিন্ন এইভাবে গুরু থাকতে পুষ হবে আমাদের প্রচার সেই জন্য অনেকে বুঝতে পারেন যে এটা আশাও কথা আমরা প্রচার করি আপনাদের বঞ্চনা দেওয়ার জন্য না আমরা প্রচার করি যাতে আপনাদের উদ্ধার হবে হবে লোকেরা এইসব কথা বুঝতে পারেন এবং নিজের জীবন আসাম কৃষ্ণ ভক্তির দ্বারা সফল করার জন্যে এই স্কনে যোগদান তো আমি সবাইকে সকালে খাচ্ছে এই প্রার্থনা করছি যে আপনারা বিচার করুন হালকা ভাবে কোনো গ্রহণ করেন না যে কৃষ্ণ ভক্তি এখান সারা পৃথিবীতে প্রসারিত আছে अनेक कारण आप कृष्णभक्ति ग्रहण कर उचित ना देखा उचित तो एक की यचार कीकम अनेक बदमाश है प्रचार সারা পৃথিবীতে প্রসারিত আছে তার নাম ছিল ঔষড় কি নাম ছিল এখন তো মনে নেই ঔষ রাজনীশ রাজনীশ ভগবান রাজনীশ তারপর তো মধ্যপ্রদেশ যাদের পরে আধ্যাপক ছিল জৈন তারপর বিদেশে গিয়ে প্রচার করেছেন যে ইন্দ্রিয় চাপনের দ্বারা আধ্যাত্মিক উপলক্ষ অনিয়মে যৌন জীবনে আধ্যাত্মিক উপলব্ধি হল ফ্রি সেক্স তো অনেক নোট লোক নোট লোকের আকর্ষণ হল নামে ইন্দ্রিয় तो করো তো সেই তো এই মারা গেল কিন্তু এইখানে অনেকেই ছৌসিকে খেয়াল দেওয়া উচিত বুঝতে হবে যে ছৌসি তোর সাধন গাছ নয় চুলাশ্রী কৃষ্ণ প্রার্থনা এইসব দেখেই আমি বুঝতে পারি আপনাদের কি রকম বৈষ্ণবতা আছে তো ঔষধ সম্বন্ধে ওই বন্ধগোরুর সম্বন্ধে আমি বলছি কেন শুধু এই বলতে যে ইস্কনের ছাড়া অনেক সংস্থা আছে পৃথিবীতে তারা প্রচার প্রসারিত আছে শিবজন্য শুধুমাত্র যে ইস্কনের প্রচার অনেক কিছু অনুপ্রাণ আরো প্রেরণা লাভ করতে পারি কিন্তু এই বুঝতে হবে আমরা কি সৎ প্রচার করছি না ধারণা নামে অন্যরকম প্রচার করে এই কলিকালে ধারণা নামে অনেকেই অধারণা প্রচার করে সেই জন্য বুদ্ধি বিচারের দ্বারা আমাদের ধারণা গ্রহণ করতে হবে আমি যদি হয়তো ভাবে বিচার না করেন শুধু ভালো যে কিছু গ্রহণ করি তাহলে খুব বড় সম্ভাবনা হবে যে আমরা বঞ্চিত হবে তো আপনার বুদ্ধি দ্বারা বিচার দ্বারা নির্ণয় করুন তো কোন পথে চলতে হবে তো ইস্কন্থেকে প্রকাশিত অনেক গ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা শ্রীমদ ভাগব শীতের সঙ্গে চলে যান এইসব করুন এর মধ্যে কি আছে কি রকম উপদেশ আছে এটা সৎ না অসৎ আপনারা বুদ্ধি তার বিচার করুন এবং ভক্তারা চার করে তাহলে কি চরিত্র আছে দেখুন গ্রন্থে উপদেশটা আছে এবং गोला পালন কালী লব্দের জীবনে মূল आछे কিনা দেখুন विचार করুন চা এবং আচা আচনা একই হতে হবে আমরা যদি শিক্ষা দে আমি যদি শিক্ষা দিই সিগারেট না খাও সিগারেট খাবে ও সাহস ভালো না খাবে না না খাবে না আমাকে একটা শেখে রাখতে হবে শিক্ষা হবে প্রভু জীবনের শিখায় তো এই সংসার সংসা সফল হবে যদি তরে উপদেশটা আছে বই বিতরণ কারীদের জীবনে প্রকট হবে তো আপনারা দেখুন আমি শুধু কত বলি নিজেই পালন করি তো আমরা যা বলি সেটা আদর্শ সেজন আমরা বুঝি যে সবাই আকৃষ্ট হবে না কারণ অনেকেই সস্য জেন এসছেন আমি যদি বলি যে কিছু করতে চান কর শুধু আমার চরণ থেকে কিছু ধুল না এবং সেটা সব কিছুই হবে আমি গরু আমি আশীর্বাদ দিচ্ছি সেটা এবং এই দেখে কিছু খেয়াল রাখা দরকার না আমার চরণের ধুল এই তো তেজস্বী আছে যে যা কিছু আপনারা করেন তো তার থেকে কিছু হবে না দেখে যদি এইভাবে প্রচার করে বুঝতে হবে যে সেই সৎগুরু না আশীর্বাদ কি আছে তার উপদেশ আশীর্বাদ আমি কি আশীর্বাদ যাতে আমাদের ভালো হবে মঙ্গল হবে তো সাধুরা তাদের উপদেশ দ্বারা আমাদের মঙ্গল সৃষ্টি করে সেজন্য সাধুদের খাচ্ছে যা উচিত না অমঙ্গল প্রার্থনা করা জন্য এবং প্রভুপাতিষ্য সাথে দক্ষিণ ভারত নাগ্রাস থেকে প্রভুপাত পাশের প্রকৌশল থেকে দুজন ফুলপাদেন নিখোঁজে আসলেন এবং প্রণাম করে আশীর্বাদ প্রদান করে বলেন যে কাপড় দেখায় বলেন এই আমার আশীর্বাদ প্রভু পাওয়া যায় মানে আমার আশীর্বাদ মনে সমভু পাওয়া যায় সঙ্গী শিষ্য থেকে জিজ্ঞেস করেন আমি কি জন্য আশীর্বাদছেন দুজন বলেছেন যে না আমাদের শাহস্য ভালো হবে পক্ষ ভালো হবে তারপর তার বুঝাচ্ছেন যে এটা সামঞ্জস্য হচ্ছে না আশীর্বাদ হচ্ছে বৈরাগ্য বৈরাগ্য বিদ্যা আছে ভক্তি যোগ চৈতন্য মহাপ্রভু ভক্তি প্রচার বৈরাগ্য এবং বিদ্যাদার প্রচারিত হবে বৈরাগ্ঞ সকালে সন্হাস হওয়া দরকার কিন্তু বিরক্তি হতে হবে মনে আমাদের জীবনের উদ্দেশ্য ইন্দ্রিয় তরপণ হাওড় চিত না কৃষ্ণেন্দ্র তর্পণ হাওড় এবং বিদ্যা অর্জন করতে বিদ্যা মানে না ওই স্কুলে যা শিক্ষা দেওয়া হয় রকম বিদ্যা সেটা অবিদ্যা সেই বিদ্যা অবিদ্যা জান ঠাকুর বাবা জন বিদ্যা তত মায় ভাইবা তোমার বচনে বাধা মহা মেয়া আিত্য সংসারে জি কে করে গাধা তো একজন যদি পিএইচডি হন তো বুঝতে হবে যে জড় বিদ্যা দ্বারা সে বড় গাঢা আছে তো আসল বিদ্যা হচ্ছে ভগবত বিজ্ঞান ভগবত বিজ্ঞান মুক্ত তো সংক্ষেপে ভাবছি যে এই কৃষ্ণ ভক্তি ষষ্ঠ জিনিস আমরা যদি চাই তাহলে আন্তর্জামি ভগবান আমাদের খাচ্ছে বন্ধগুরু পাঠাবেন আমরা যদি বাস্তবিক বস্তু চাই আমরা সদগুর শ্রীচরণ আশ্রয় লাভ করতে পারেন গুরুকে এই অনুসন্ধান কর গুরুকে এই সন্ধান করার দরকার না আমি যদি প্রকৃতের পক্ষে কৃষ্ণকে চাই তাহলে সেই ভাগ্য থেকে কৃষ্ণ আন্তর্জামী ভগবান আমাদের জন্য করবেন যাতে আমরা গুরু কৃপা লাভ করতে পারি ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে হয় ভক্তিগত বীজ তো ভাগ্যবান হওয়ার জন্য অন্তরে আমাদের উদ্দেশ্য শুদ্ধ হত্যা হবে যে আমি শুধুমাত্র কৃষ্ণ খাই চাই আমি ধারণা না নেই নিজের না তো হিন্দা প্রচার করে শ্রীধান এইখান অনেকেই বুঝতে আমরা লোকদের ভৌতিক সুখের জন্য প্রলোভন করে না রকম প্রচারক আছে তারা বলে যে আমাদের ধর্ম অবলম্বন যদি করে তাহলে প্রতি রবিবারে আমরা তোমাকে এক মুরগি मुर्गीवा तम प्रचार कर प्रचार हो मुरगी शक प्राणी के दया कर जीव हिंसा करो ना कृष्ण भक्ति करो तो कृष्ण भक्ति ग्रहण करते ग এটা আসল জিনিস ষষ্ঠ জানিস কিন্তু গ্রহণ করলে আমাদের চরম লাভ হবে হরে কৃষ্ণ তো আপনারা কি চান বেজল জিনিস না আসল জেনিস সব জিনিস তো কি হরিনাম সংকীতন কিন্তু সেটা বলার না যে অনেকে হরিনাম সংকীতন করে এবং তারপরে দেবী শুদ্ধ কৃষ্ণ মৃত্যু ফোর আত্মগতি কি দু রকম গতি আছে সদ্গতি এবং অসদ্গতি সদ্গতি মানে কৃষ্ণের কাছে যাও এবং অসৎগতি আছে সার্গ ভূভক না অধগতি প্রাপ্ত কর সে তার এই জীবনের কারণ অনুসারে নির্ভর করে পৃথিম্রুধি গীতা শ্রীকৃষ্ণ গল্পকর পিছা ফ পিত্র দূর এবং আমার ভক্তরা যারা আমাকে উপাসনা করে তারা আমার কাছে আসে একটা প্রশ্ন মহাপ্রভু যে ভগবান শাস্ত্র কৃষ্ণগানুষা কৃষ্ণ সঙ্গা সঙ্কেত প্রয়ী সুেদ ভগব চার জুড়ে চার ধর্মা এবং সেই চার যুগের অবতার সম্বন্ধে বর্ণনা আছে কবিযুগ সম্বন্ধে এই লেখা আছে যে কবিযুগের অবতা কৃষ্ণ বর্ণনা উনি সবসময় কৃষ্ণমান করেন এবং ইনি হচ্ছেন কৃষ্ণ তুষা আন্দ কা তারাস হয় সংকেতন যোগ্য ধার হাই নাম হচ্ছে এই যুগে অবতার তো ভালো আছে সপ্তমষ্কন্দ দেখে আছে যে কলি যোগে ছন্ন কল এরা বাজার কলি যোগে ওই অবতার ছন্ন হ্যাঁ তো সেই জন্য ভগবানের এক নাম আছে শ্রীযুগ মানে এই কলিযুগে অবতার তো অত প্রকাশিত হচ্ছে না এই এই কলিযুগের অবতার সম্বন্ধে ভাগবত ইঙ্গিত আছে দিগর্শ কিন্তু বুঝতে হবে নাম প্রবাহ করেছেন কে হর নাম প্রচার করেন কেউ মহাপ্রভু চায় এবং অনেক বড় বড় পন্ডিত জ্ঞানী যে মহাপ্রভু ভগবান আছে স্বীকার করেছে তো এই তো প্রমাণ বিশ্বাস হত হবে বিশ্বাস না থাকলে সূর্য যা আকাশে আছে আমি বিশ্বাস করবো না আমার বাবা মা বড় লাইট হয়তো ওইটা যে আর কি আমরা प्रकृत साधु चिंता प्रकृत साधु की चिंता সাধুত সাধু প্রথম লক্ষণ আছে যে সাদাচারণ সাধু তো সম্পূর্ণ ভাবে শরণাগত হন শ্রীকৃষ্ণের চরণে গীতা শ্রীকৃষ্ণ বলে মহাত্মা নষ্ট পার্থ দৈবীন প্রকৃতি নাশ্রিতা ভজঞ্চ ন্য মনসো জ্ঞান ভূতা অগ্রিয় শ্রীকৃষ্ণ বলঞ্জে প্রকৃত মহাৎ সম্পূর্ণভাবে আমরা অন্তরঙ্গশক্তিতে আশ্রিত আছেন তার হচ্ছে भगवान সাধু অনেক কৃষ্ণ ভক্ত নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তি আমরা অনেক সাধু সংগ্রহ করেছি কিন্তু আমাদের কোন রকম পারমাথিক উন্নতি হচ্ছে না আর কারণ কি এবং তার জন্য আমাদের কি করে না আমরা অনেক সাধু সংগ্রহ করেছি কিন্তু আমার পারমা জীবনে উন্নতি হলো না এবং তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে বুঝতে হবে আমরা কি সাধু সংখ্যা করছি না অসাধুর সাধু যদি কৃষ্ণের করে। আশ্রিত না কৃত্রিম ভাবে কিভাবে সাধুর সঙ্গে করতে হয় সেটা বুঝতে হবে অনেকে মনে করে যে কিছু দুপ জলা যায় আপন করা এবং অনুধানে খরা জয় জয় বলার থেকে যেটা সাধু সংগ্রহ সেটা ভালো কিন্তু সাধু সঙ্গ হয় শ্রবণ করা দরকার এবং সেই উপদেশ গুলো পালন করা দরকার সাধু ও করতে হবে সেবা করতে হবে কিন্তু সাধু সেবা শুধু মাত্র অনেক সাধু আইটেম রান্না করা সাধু ভোজন করা সেটা এই যে রকম কিন্তু সেটা তা দ্বারা সাধু সেবা করেন হয় না তার উপদেশ পালন করতে হবে শুনতে হবে তার উপদেশ এবং নিজের জীবনে ওই সব গ্রহণ করতে হবে সেতের সাধু সম্ভব সাধু সঙ্গ সম্ভব হয় যদি সাধু সাধু এবং আমরা যদি সাধু আমাদের উদ্দেশ্য যদি সাত হয় তাহলে আমরা অবসয় সাধু সঙ্গ পাব এবং তার থেকে আমাদের উন্নতি হবে আমাদের উদ্দেশ্য যদি সাত নয় তাহলে আমরা যত কিছু সাধু সঙ্গ অভিনয় করি তাহলে আমাদের কোন লাভ হবে না খেলে। ভগবান পাওয়া যায় না প্রমাণ কি মাছ মাংস খেলে যে ভগবান পাওয়া যায় না প্রমাণ কি আপনি সেত প্রমাণ আর প্রমাণ যদি ছান তাহলে সেত প্রমাণ তাই আপনার বুধে এই তো জীব হিংসা দ্বারা ভগবান প্রাপ্ত হয় আমি বল আপনি সন্তুষ্ট হন গড়ে কেউ গিয়ে সব কিছু তো মৃত্যুর সময় আপনি বুঝতে পারবেন মৃত্যুর এই জীবনে ফল ভোগ করতে হবে তার আগে ভাইকানো আমরা জড়াবাদী চাই না কিন্তু আসে জড়াবাদী চাই না কিন্তু আসে তো কৃষ্ণ ভক্তি করুন ভগবানের কলক ধামে যা সেখানে এসব হবে না আমরা চাই যে আমরা সব কিছু করব নিজের ইচ্ছা অনুসারে দূষিত ইচ্ছা অনুসারে এবং আমাদের কিছু হবে না সেখানে রাহ্বণের মতো রাহ্বাণ চাই চাই যে আমি সুখী হব কিন্তু রামচন্দ্রকে মানব না সেটা সম্ভব না কিছুদিন আমরা লঙ্কার মতন ভোগ করতে পারি কিন্তু মৃত্যুরূপী রামচন্দ্র বাগান আসবেন আমাদের নাটক ধ্বংস করার জন্য আমি শুধু চেষ্টা করছি আপনাদের কিভাবে আমি যদি ইচ্ছা আনত সব কিছু করে আমি যদি ইচ্ছা আনত সেই রকম সাধু ফাঁসে যান আপনাদের মনে মত আপনারা উপদেশ পাবে সব সব পাবেন ক্ষতি হবে না এই সব রকম উপদেশ যদি দেখতে চান তো আমাদের কাছে আসে অনেক ভন্ডার আছে তো তাদের কাছে তার সাথে সদর মালা ধারণ করে মালার উৎপত্তি কোথায় গ্যাস করছে চলছে মারার উৎপত্তি কথা আমরা মারা নেওয়ার রাস্তা আছি যাতে পুনর জানা থাকে আমরা বাঁচব আমরা প্রচার করছি তুলসী মালা উৎপত্তি কোথায় প্রথমে বুঝতে হবে আমাদের জীবনে প্রয়োজন কি আছে তুলসী মালা উৎপত্তি কোথায় গেরুয়া রং এর কোথায় কি রকম সবান আমরা ব্যবহার করি সবু কি রকম চুপ পেশা করেসব প্রশ্ন থেকে কি না হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে